বাংলার মাটি বাংলার মাটি বন্ধু এটা কিশোরকার ঈশ্বর কার কি খুনের সরদার বন্ধু এটা কিশোরকার ঈশ্বর কার কি খুনের সরদার বন্ধু এটা কি কিশোরকার এ সরকার কি খুনে ঋসরদার প্রতিনিয়ত মারছে মানুষ শুনছি শুধু হাহাকার। প্রতিনিয়ত মারছে মানুষ শুনছি শুধু হাহাকার কি খুনে ঋরদার বন্ধু খুনের সরকারের ডানে বামে বুথ বসেছে সংসদে গণতান্ত্রিক সরকার তবু চলে বামের মদে এ সরকারের ডানে বামে বুথ বসেছে সংসদে কেহ পুলিশ করছে যে গ্রেফতার এ সরকার তো খুনের বন্ধু এটা কি সরকার এ সরকার কি খুনের প্রতিনিয়ত মারছে মানুষ শুনছি শুধু হাহাকার সরকারি খুনের রেসরদার বন্ধু সারা দেশে করছে প্রচার দেশের নাকি উন্নতি প্রকাশ্যতা দেখা গেলো বাস্তবেতা দুর্নীতি বাস্তবেতা দুর্নীতি উন্নতির এক প্রচার যেমন করল কিছু গায়ু ভার সরদার প্রতিনিয়ত মারছে মানুষ শুনছি শুধু হাহাকার ঈশ্বর কি খুনে সরদার বন্ধু এটা কি সরকার, এ কার কি খুনে রে কে বলে হাদিস শরীফ বুখারির আবার বলে দেশ চালাবে সনদে ওই মাদানির সনদে ওই মাদানির। বিশুদ্ধ বিসমিল্লা পড়তে জানে না যে সরকার বিশুদ্ধ পড়তে জানে না যে সরকার এ সরকার তো থাকুতি সরকার কি খুনের সরদার প্রতিনিয়ত মারছে মানুষ শুনছি শুধু হাহাকার এ কি খুনের সরদার বন্ধু এটা কি সরকার এ সরকার কি খুনের সরদার বলব কি আর ও কারক বলো তাদের বলব কি নেতার বদল করে শুধু বাংলাদেশের এই জাতি আমার দেশের এই জাতি জনগণের কারণে তো দুঃখ আসছে রে বারবার জনগণের কারণে তো দুঃখ আসছে রে বারবার ঈশ্বর কি খুনের কারোর কার কি থাকুত ঈশ্বর কার বন্ধু এটা কিশোর সরকার ঈশ্বর কার কি খুনের ঋষরদার বন্ধু এটা কি সরকার। ঈশ্বর কার কি খুনের ঋষরদার বন্ধু এটা কিশোর কার